সমুল্লাহ রহমান রাহিম গতকাল পনেরোই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আন্নুর মসজিদ এবং তার পাশের লিনুড অঞ্চলের আরেকটি মসজিদে একজন বন্দুকধারী সন্ত্রাসী নির্বিচারে গুলি বর্ষণের কারণে প্রায় ঊনপঞ্চাশ জন মুসলমান নিহত হন শাহাদ বরণ করেন এই ঘটনাটি ঘটে জুমার পূর্বে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যেটা জানা গেছে সবাই যখন জুমার খুদ্ শুনছিলেন তখনই এই বন্দুক হামলা চালানো হয় একজন একা এক ব্যক্তি প্রকাশ্যে থাকে নিউজিল্যান্ড সহ সারা পৃথিবীতে কয়েক ঘন্টার মধ্যে একটা হইচই পড়ে যায় এবং সে নিজে তার উদ্যোগে লাইভ ভিডিও যেটা প্রচার করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই লাইভ ভিডিওতে যে দৃশ্যটি প্রায় অনেকেরই চোখে পড়েছে সম্ভবত আজকে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরও অনেকেরই চোখে পড়ে থাকবে এ সময়ে এত বিভৎস নারকীয় নির্মম হত্যাকাণ্ড একজন মানুষ চালাতে পারে ঠান্ডা মাথায় এটা কল্পনার বাইরে কোন কোনো পত্রিকাও এই ভাষাটা ব্যবহার করেছে যে এটা একটা ভিডিও গেমসের মতো একটা দৃশ্য ছিল নিউজিল্যান্ডের সরকার তাৎক্ষণিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবস্থা নিয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তার বক্তব্য দিয়ে বলেছেন যে এই লোকটি অস্ট্রেলিয়া বংশোদ্ভূত ইউরোপে যাদেরকে দক্ষিণপন্থী কট্টর ডানপন্থী বলা হয় ইউরোপীয় এই সংজ্ঞাটি বুঝতে গেলে এটা বুঝতে হবে যে ওখানে দক্ষিণ বা কট্টর ডানপন্থার অর্থ হচ্ছে কট্টর মুসলিম বিরোধী এবং কট্টর অভিভাষণ বিরোধী যারা এমন সব খ্রিস্টান ইহুদি তাদেরকেই সেখানে কঠিন ডানপন্থী বা এই মতবাদটাকে এই চিন্তাভাবনাটাকে কট্টর ডানপন্থা হিসাবে চিহ্নিত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বন্দুক নিয়ে গুলি বর্ষণের আগেই যে বক্তব্য দিয়ে গেছে যে বিজ্ঞপ্তিটি দিয়ে গেছে বিবরণ দিয়ে গেছে সেখানে সে এটা ব্যক্ত করেছে আর অদ্ভুত একটা ব্যাপার হল তাকে ধরার পরে গ্রেফতার হওয়ার পর তার যে রাইফেল যেটা সে ব্যবহার করেছে ওই রাইফেল জোরেই নানা ধরনের শব্দাবলী পাওয়া গেছে যেগুলো প্রত্যেকটাই ক্রুসের যুদ্ধ খ্রিস্টান ও মুসলিমদের যুদ্ধে যেখানে মুসলমানদের পরাজয় হয়েছে সেই যুদ্ধগুলোর যারা যোদ্ধা হিসেবে ছিলেন অথবা সেনাপতি ছিলেন তাদেরই কারো কারো নাম এখানে বিজয়ের অর্থে মুসলিম বিদ্বেষী একটি বিজয় বা অভিযানের অর্থে প্রতীকী অর্থে এই সাংকেতিক শব্দগুলো তার রাইফেল জুড়ে ব্যবহার করা হয়েছে এবং সনসহ যেই সনে যেই যুদ্ধগুলো হয়েছে ওই সনের তারিখটাও রাইফেলে উল্লেখ করা হয়েছে যেটা ইতিমধ্যেই গণমাধ্যমে চলে এসেছে এজন্যে অনেকে বলছেন যে এটা একজন ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে সন্ত্রাস অথবা ব্যক্তিগত আক্রোশ এমন নয় বরং একজন মানুষ একটা ক্রুসেড মানসিকতা লালন করলে কট্টর মুসলিম বিরোধী মানসিকতা লালন করলে এবং বর্ণবাদ আজকে নতুন শব্দ বের হচ্ছে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব তীব্র মুসলিম বিদ্দেশ তীব্র অভিবাসন বিরোধিতা সবগুলোর সমন্বয় আসলে গিয়ে ঠেকে ওই জায়গায় যে ইসলাম বিদ্দেশ এবং মুসলিম বিদ্দেশ এটা তার ভেতরে ভর করেছে এবং একটা লম্বা সময় নিয়ে এসে প্রস্তুতি নিয়ে এই ঘটনা ঘটিয়েছে নিউজিল্যান্ডের এই ঘটনা অত্যন্ত বেদনা বেদনাবহ অত্যন্ত মর্মপীড়াদায়ক কষ্টদায়ক এবং আতঙ্কজনক গোটা দুনিয়ার মুসলমানদের জন্য এবং আমি একই সঙ্গে বলব যারা ইউরোপে বসবাস করেন অশিনিয়া অঞ্চলে বসবাস করেন আমেরিকায় বসবাস করেন যাদেরকে আজকের পৃথিবীতে অর্থনৈতিক কারণে আধুনিক সভ্য এবং উন্নত দেশ হিসেবে চিহ্নিত করা হয় বিভিন্ন মুসলিম দেশে অভিযান চালানোর ক্ষেত্রে যাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকা রয়েছে তারাও আতঙ্কে ভুগছেন এবং তাদেরও জন্য এই ঘটনাটি একটি আতঙ্কের কারণ কারণ গত আট দশ বছর যাবৎ গোটা ইউরোপ এবং ইউরোপের আশপাশের দেশগুলোতে কট্টর দক্ষিণপন্থার পন্থার একটা রমরমা অবস্থা চলছে বলে আমরা গণমাধ্যমগুলোতে দেখছি ফ্রান্স জার্মানি নিউজিল্যান্ডকে সবচেয়ে শান্ত জায়গা শান্ত দেশ মনে করা হতো নিউজিল্যান্ডের মতো দেশে অস্ট্রেলিয়া থেকে এসে এমন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটানোর মানে হচ্ছে যে এ ধরনের নিষিদ্ধ আগুন এ ধরনের নিষিদ্ধ বারুদ এবং এ ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বোমা আজকে খ্রিস্টান জগতে লুকিয়ে আছে এটা বোঝা যাচ্ছে এটা যেমন এখন মুসলমানদের জন্য আঘাতের কারণ আতঙ্কের কারণ কিন্তু এই আগুন যদি তারা ছড়িয়ে দেয় তাহলে এর পাল্টা প্রতিক্রিয়া অথবা তাদের নিজস্ব জাতির ভেতরেই নানা মাতৃক মতাদর্শিক দ্বন্দ্ব যেটা অনেক বড় রক্তপাতের কারণ জায়গায় জায়গায় জায়গায় জায়গায় বাড়িয়ে তুলবে এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে মুসলিম প্রধান দেশগুলোর সঙ্গে দেশের নাগরিকদের সঙ্গে অভিবাসীদের সঙ্গে এবং প্রতিটি কথিত উন্নত দেশে এশিয়া থেকে যাওয়া বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে ওই সাদাবর্ণের মানুষদের রক্তাক্ত দ্বন্দ্ব অনেক প্রকট হয়ে উঠবে এই এটা তাদের দেশের জন্য অত্যন্ত ঝুঁকি ও আতঙ্কের কারণ হয়ে আছে বলে অনেক বিশ্লেষকরাই মনে করছেন আমরা এই ঘটনার শেষে যে কথাটা বলতে চাই যে সারা দুনিয়ায় মুসলমান বিরোধী আধুনিক তথাকথিত সভ্য জগতের ভেতরে যে বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমে রাজনীতিতে তারই একটি খুব ক্ষুদ্র প্রকাশ হচ্ছে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ ও লিনুডের দুটি মসজিদে একজন ব্যক্তির স্বদ্যোগে পরিকল্পিতভাবে রাইফেল হাতে নিয়ে একসঙ্গে কয়েক মিনিটের মধ্যে উনপঞ্চাশ জন মানুষকে নির্মম ভাবে হত্যা করা এই নিষ্ঠুরতার বীজ গোটা ইউরোপ আমেরিকা এবং কথিত সভ্য দেশগুলোর কোথায় কোথায় আছে তাদের তাদের তাদের শিক্ষায় মিডিয়ায় রাজনীতিতে তাদের রাজনৈতিক অবস্থানে তাদের নেতৃবৃন্দের ভাষাও ও এগুলো সংশোধন করা দরকার যদি সংশোধন তারা না করেন তারাও বিপন্ন হবেন সাময়িকভাবে মুসলমানরা কষ্টে পড়বেন কিন্তু সারা পৃথিবীতে রক্তপাতের এবং জাতির সঙ্গে জাতির যে বিরোধ এবং রক্তক্ষয়ী দ্বন্দ্বের যে সূচনা হতে পারে অনিশেষ সূচনা এর ফলে মুসলমান শুধু একা বিপন্ন হবে না খুনি এবং অস্ত্রধারীদের লালন করার কারণে এর পাল্টা প্রতিক্রিয়া এবং এটার নানা রকমের শাখা প্রশাখাগত প্রতিক্রিয়ায় তাদের নিজেদের সাজানো সংসার সাজানো বাগান সাজানো দেশ এবং শান্তির যত রকমের স্লোগান ও নিরাপত্তার যত রকমের আয়োজন তারা করে রাখেন সবই ভেঙে পড়তে বাধ্য আমরা আজকে কথা বলছি ষোলোই মার্চ রাত দশটার দিকে আজকের গণমাধ্যমে একটি উল্টো খবর এসেছে যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশটির যিনি রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প এই ঘটনা নিয়ে এখনও কোনো মারাত্মক প্রতিক্রিয়া জোরালো প্রতিক্রিয়া নির্দিষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করতে ব্যর্থ হয়েছে। কোন কোন কোনো মাধ্যম এই বিষয়টি নিয়ে আলাদা আক্রমণাত্মক নিউজ করেছে সেকুলার গণমাধ্যমগুলোই কোন মুসলিম দুর্বল গণমাধ্যম নয় এবং আমরা আরও দেখেছি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্রগুলোর খুব অল্প সংখ্যক রাষ্ট্রই কিছু কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অথচ আমরা আমাদের মনে আছে গত কয়েক বছর আগে ফ্রান্সে শার্লি অ্যাবদো নামের একটি কার্টুন ম্যাগাজিন কার্টুন পত্রিকায় রসুলের করিম সাল ইসলামের বিরুদ্ধে যারা নেমে গিয়েছিলেন এবং সে ঘটনায় পাঁচ কিংবা ছয় জন মানুষ মারা গিয়েছিল শারলি আব্দুর সঙ্গে জড়িত এটাকে গোটা পশ্চিমা পৃথিবী এত কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করে এই ঘটনার জন্যে যে তারা মিলিয়ন মার্চ পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা এক জায়গায় হয়েছে প্যারিসের রাজপথে এবং তাদের ভাষায় যে কোনো ধরনের আইন হাতে তুলে নেওয়া এবং সন্ত্রাসের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণার একটা পরিস্থিতি তৈরি করেছিলেন মানুষ মারা গিয়েছিল তখন ছয় জন ঘটনা ছিল রসুলের করিম সাল্ল ইসলামের বিরুদ্ধে কার্টুন প্রকাশ এবং ওই কার্টুন প্রকাশের প্রতিবাদে প্রতিক্রিয়া ঘটিত ছয়জন মানুষকে হত্যা করা হয়েছিল যারা এই কার্টুন আঁকা এবং প্রচারের সঙ্গে জড়িত ছিল एक घटना बेदन प्रतिक्रिया घटना घटे क्योंकि प्रतिक्रिया छान फलार प्रतिक्रिया सारा पृथ्वी कैक सप्ताह जन तोलपड़ फेले गोटा दुनिया गणमामग एक पक्ष्रासी और सन््रासर संगे जुक्त हिसाब से मुसलमान दिखे एम भाव आंगुल त्याग कर গোটা মুসলিম বিশ্বের সাধারণ নাগরিকরা অনেক দিন পর্যন্ত হতবম্ব ছিলেন নীরব ছিলেন নিশ্চুপ ছিলেন আর আমরা নিউজিল্যান্ডে 15 মার্চ গতকালের ঘটনায় পৃথিবীর প্রভাবশালী ১০টি রাষ্ট্রের রাষ্ট্র নায়ককে একসঙ্গে হয়ে একটি অবস্থান ব্যক্ত করতে মৌখিক অবস্থান শাব্দিক অবস্থান উচ্চারণগত অবস্থান ব্যক্ত করতে আমরা দেখি। এখান থেকে পরিষ্কার একটি বার্তা গোটা দুনিয়ার মুসলমানদের কাছে আসে সেটি হচ্ছে মুসলমানদের এখন সময় নিজেদের সামর্থ্য যোগ্যতা ঐক্য সচেতনতা বোধকে বাড়িয়ে তোলার আমরা এটাও দেখেছি মুসলিম দেশগুলোর মধ্যে আমাদের বাংলাদেশ তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান সহ এরকম অল্প কয়েকটি দেশ তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানরা কিন্তু আমরা এখনো পর্যন্ত যখন আমি কথা বলছি আপনাদের সামনে সৌদি আরব সহ আরব বিশ্বের প্রভাবশালী কোন দেশ এই বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেছেন বলে আমরা জানতে পারিনি মুসলিম বিশ্বের আরও আরো দেশগুলো এখনো কথা বলে নাই সবাই পৃথিবীর বড় রাষ্ট্র বড় বড় প্রভাবশালী দেশের পরিচালকদের মুখের দিকে তাকিয়ে আছে এটাও মুসলমানদের যারা এখন রাষ্ট্রীয়ভাবে কর্তা এবং নায়ক তাদের একটা তীব্র দৈন্যের প্রকাশ মুসলমানদের এখন আল্লাহর প্রতি ভরসা করে নিজেদের ইমান আমল যোগ্যতা সামর্থ্য সংহতি ঐক্য বুদ্ধিবৃত্তি বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহ তালা পৃথিবীর যেখানে যেই দেশে মুসলমানরা রয়েছেন তাদেরকে শান্তিতে রাখুন বিশেষত কথিত উন্নত দেশগুলোতে ইউরোপ আমেরিকা ও সেনিয়া অঞ্চলের দেশগুলোতে যেসব মুসলমানরা বাস করেন তারা সেখানে সংখ্যা সংখ্যালঘু এবং কর্ম উপলক্ষে বিভিন্ন পরিস্থিতির কারণেই অনেক শরণার্থী মুসলমানও সেখানে রয়েছে। এই যে খ্রিস্টান জগতের ভেতরে নতুন এক জঙ্গি প্রজন্ম গড়ে উঠছে সশস্ত্র জঙ্গি যার বিরুদ্ধে তাদের দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে এবং বড় রকমের কোনো উদ্যোগও এখনো উচ্চারিত হচ্ছে না এরকম পরিস্থিতিতে আল্লাহ তাদেরকে হেফাজত করুন শান্তির সঙ্গে নিরাপত্তার সঙ্গে তাদের বসবাস করার তৌফিক দান করুন এবং আমরা একই সঙ্গে গোটা দুনিয়ার মানুষের কাছে মুসলমানদের কাছে এবং মুসলমানদের সঙ্গে জড়িত যত ধরনের গণমাধ্যম আছে তাদের কাছে অনুরোধ করব যে নতুন উত্থিত নতুনভাবে জন্ম নেওয়া এই খ্রিস্টান জঙ্গিবাদ শেতাঙ্গ জঙ্গিবাদ সশস্ত্র পদ্ধতিতে এ ব্যাপারে সবাই সচেতনতা গ্রহণ করুন অবলম্বন করুন এবং তাদের এই জঙ্গিপনা তাদের এই নারকীয় মনোবৃত্তি ও আচরণ সবাই প্রকাশ করতে শুরু করুন আর পশ্চিমাদের মুসলমানদের দিকে আঙ্গুল তাক করে বারবার সন্ত্রাসী বলার যে প্রবণতা এর বিরুদ্ধে মুসলমানদের যে যেখানে সচেতন অবস্থান রাখেন সবাই যথেষ্ট উচ্চ আওয়াজে নিজস্ব অবস্থান পরিষ্কার করুন হিনমন্যতা থেকে বের হয়ে আসুন এবং শান্তিপ্রিয় মর্যাদাপূর্ণ একটা জাতি হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে নিজের সরব অবস্থান রচনা করুন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণপূর্ণ খায়ের পূর্ণ ফালাহপূর্ণ জিন্দগি দান করুন ও আখিরু দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিলাম